আসসালামু আলাইকুম সুৎখোরের সামনে যদি আপনি সুদের ব্যাপারে কথা বলেন তো সে বলবো যে ওই লটকা নিয়ে আর টাঙ্গা নিয়ে জিনিস কেউ এম নেখায় কেউ এম নেখায় এটা হলো সুৎখোরের আলামত খারাপ লোকের আলামত জাহালতের আলামত মানে এইরকম কথা শুনলেই বুঝবেন যে লোকটা জাহেল হয়তো দুনিয়া বিজ্ঞান এসে অনেক শিক্ষিত হতে পারে কিন্তু পরিপূর্ণ একজন বিশাল বড় সমাজের নেতা তার নামে ছিল আবুল হাকাম নালাম বলছে সে আবুল হাকাম না সে আবু জাহাল সে দুনিয়া বিজ্ঞানে হয়তো অনেক জ্ঞানে কিন্তু দিন সম্পর্কে সে পুরা জাহেল যে লোক এই জাতীয় কথা বলবে আপনি নিশ্চিত বুঝে যাবেন যে এই লোক হইল পরিপূর্ণ একজন জাহেল পরিপূর্ণ একজন সুৎখোর পরিপূর্ণ একজন মূর্খ মানুষ এখন এই মূর্খ মানুষেরা আপনি আর দলিল দিবেন না মূর্খ মানুষের সামনে আবার কোরআন হাদিস দিয়ে কথা বলতে যাবেন না আল্লাহ করছে। কারণ মূর্খ মানুষের সামনে জাহেলের সামনে কোরআন হাদিস বলার অর্থ হইল কোরআন হাদিসকে আপনি অপমানিত করা ঠাট্টা বিদ্রোপের বিষয় বানানো আপনি বুঝে গেলেন যে এটা জাহেল আপনি বলেন যে ভাই সালাম আপনাকে সালাম শুধু সালামটা বলে চলে আসবে তার সাথে আর কোরআজের দোলের নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলা যাবে কারণ সে তো পরিপূর্ণ জাহেল তার যদি চোখ খোলা থাকতো লিমানিমানিষ্কার আছে কাল সজাগ থাকতে হবে শ্রবণ শক্তি পরিষ্কার থাকতে হবে ওই মানুষটারে আপনি কোরআন আর সন্না দিলে সাথে সাথে কাজে আসবে যার কালবও কাজ করে না কানেও কাজ করে আপনি আপনার যদি পেটের অবস্থা ভালো থাকে তাহলে না আপনি পোলাও বিরিয়ানি ভালো খানা খানি হজম হবে পেটের অবস্থা খারাপ আপনি যদি খাবার খান ঠিক হয় নাই নাই হয় তাকে যদি কোরআন হাদিস দেওয়া শুরু করেন তো তার কাছে কোরআন হাদিস ঠাট্টা বিদ্রোপের বিষয় সে বলবে যে সৌদার ব্যবসা একই জিনিস তারপরে ইসলামী ব্যাংক আর সৌদি ব্যাংক এক জিনিস কেউ এম নে খায় কেউ এম খায় বাস বুঝে যাবেন যে জাহেল হরিপূর্ণ জাহেল তার সাথে আর কোরআন দিয়ে কোনো কথা বলবেন না কোরআন দিয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন কারণ সে কোরআনকে অপমান করবে ঠাট্টা করবে তার ইমান যাবে। এজন্য আল্লাহ বলছেন এই সুৎখোর বড় একটা যুক্তি ঝুঁকে ঝুগে দেখেন কোরআন নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে এই চোদ্দশো বছর আগে না আরো হাজার হাজার বছর আগ থেকে এই সুৎখোরেরা এই কথাটাই বলতো দ্ দেশে আকলটা হারিয়ে যায় এজন্য তো তাদেরকে পাগল বলছে তারা সুস্থ মেধা সম্পন্ন সুস্থ আকল সম্পন্ন মানুষ না এজন্য তারা ব্যবসা আর সুদের পার্থক্যটা বুঝতে পারে না